বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতির শ্রী নন্দনন্দ বন্দে রা চোদ গোপীজন বন্যাকল্প কৃ পায়েকি পাধব বৃন্দাবিতা বৈ কেসবশ কৃষ্ণভক্তিপদী দেবী সত্যই নমো নারায়ণ নে নর নাম দী সরসতিং বেশ ততো জৌরীপ্রসনে সদানুর গুর্ভক্তি ভক্তি প্রমদবর ধ্যম সদা পিভবীষ্ট বন্দে মহাপুষ তে চরিন্দু ত্যজ সুশি তরজ লক্ষ্যম ভরীষ্ট বচসা জম মায়ামী গদিধা বন্দে মহাপুষতে চরীন্দ পল্লবক চন্দমি ছটা বিসুত কিহদর্শি পুরগ্রসাগর সারমুতি সারাধিকা ময়ী কদা কৃপা করিকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান শ্রীয়িত গদাধর শিবাসি শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানন্দ শ্রীয়দিত গদাধর শিবাসি শ্রী গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে জৌ কনকীতন কবিতর কমলাভরজর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণার পুথার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রহ গিহম আলয় স্তরমিচ্ছা ভূত গিয়ে কিমশ্চর্যমে পরম শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহু বা জানিয়েছেন এই জগতে আমরা বেশি দিন থাকবো এই জগতে থাকাকালীন অবস্থায় এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্ত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আমাদেরকে পীড়া দিচ্ছে সেইসব আকর্ষণ বিকর্ষণের বস্তু থেকে আমাদের এখনি রেহাই পাওয়া দরকার আমাদের এ কথা যদি বাস্তব বুদ্ধিমান হয় কেউ আমরা যদি বাস্তব বুদ্ধিমান হই আমাদের একথা বিবেচনা করা উচিত আমাদের চিন্তা করা উচিত এর দেহটা থাকতে থাকতে আমাদের এই বিবেচনা করা উচিত যে আমাদের এই দেহটা পতন হলে পরে এই দেহটা আমাদের পতন হলে পরে এর পরে আমাদের নিত্য জগতে যে স্থান পাওয়ার যে প্রচেষ্টা অর্থাৎ আমাদের নৃত্য স্বরূপ কেমন হবে আমরা কোথায় যাব কি অবস্থায় নিত হব ইত্যাদি যদি বাস্তব বুদ্ধিমান কেউ হন তাহলে সবার মধ্যে এই সব প্রশ্নগুলো উদিত হবে যে আমার নিত্য জীবন কেমন হবে এ দেহটা তো থাকবে না চলে যাবে এ দেহের পর আমার কি গতি হবে ইত্যাদি কথাগুলো অবশ্যই আলোচনা করা দরকার বিবেকে উদিত হওয়া দরকার আমরা দেখি মহাভারতের বনপ্র বন পর্বেতে সেখানে ধর্মরাজ বকরূপে এসেছিলেন যদি শির মহারাজের সঙ্গে যে আলোচনা হয়েছিল তার বিস্তৃত আমি কোন কথা এখন আলোচনা করব না খালি আজকের প্রসঙ্গের সঙ্গে যে রিলেটেড যে সম্বন্ধিত যে বিষয়বস্তুগুলো সেটা অবশ্যই কিছু আলোচিত হওয়া দরকার বলেই ভূতানি জগতে আশ্য কী মহারা হে রাজতে আশ্য কী বল জগতে আশ্চর্যই আন্যা ভূত গছন্দি বলহরি হরিভো বলহরি হরিব রম না সত্য বলে সব জীবসপ চলে যাচ্ছেন এই জগৎ ছেড়ে কিন্তু তথাপি যারা রয়ে যাচ্ছেন তারা কিন্তু চিন্তা করতে পারছেন আমারও চলে যেতে হবে তারা থাকতে চাইছেন এই জন্য জড়ো কবিও এরকম জানাচ্ছেন সম্পূর্ণ জড় ছিলেন না তিনি মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে কেন মৃত্যু সঙ্গে কোনো সলিউশন নেই দের নো সলিউশন মৃত্যুর সঙ্গে কোনো সলিউশন কোনো সমাধান নেই হবেই কিন্তু কেন বলছো তুমি কে মর্তে চাই একটা অবর প্রাণী তাকে তুমি মারতে যাও ও ছুটে পালাবে একটা ব্যাংকে তুমি দুতারা করো ও পালাবে ও বললে আমি ব্যাংক জন্মে আমি আরো কিছুদিন বাঁচতে চাই এসব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবো ভেক জন্মে গ্যাঙ্গর গ্যাং করবো কুয়াতে থাকবো প্রত্যেক প্রাণী দেখবে একটা প্রপেন্সিটি আছে একটা প্রত্যেকে কেউ চায় না এ মরবো কেন কি কারণ বলছে মরতে চাইবে কেন মরতে চাওয়ার তো কথা না কেন জীবের যদি স্বরূপ বিশ্লেষণ করা হয় তাতে কিন্তু মৃত্যু বলে কোনো কথা লেখা নেই মৃত্যু বলে কিছু নেই বাস্তবিক জীবের আত্মা যে তাতে তো মৃত্যু বলে কোনো কথা নেই সেই জন্যই গীতাতে ভগবান এই কথা কথাগুলো জানিয়েছে যে বাসাংশে জিরণান যথা বিহায় নবানে গৃন্নাতে নর অপ রাণী ইত্যাদি কথা অর্থাৎ যেমন তোমার কাপড়গুলো গুলো পুরনো হয়ে গেলে জামা কাপড় তুমি ফেলে দিয়ে নতুন গ্রহণ কর সেরকম তোমার এই কলেভর এই যে শরীর পাঞ্চভৌতিক শরীর ধারণ করেছো। এটা তোমার থাকবে না তোমার ইচ্ছায় বা অনিচ্ছায় তোমাকে ছাড়তেই হবে আর জীব সকল মায়াতে মোহিত হয়ে রয়েছেন দেহায় দেহের প্রতি যে দেহাত্মবুদ্ধি দেহের মধ্যেই দেহাত্ম বুদ্ধি রয়েছে আবার কেউ কেউ যদি একটু ওপরে ওঠার অভিনয় করছেন ওপরে ওঠার চেষ্টা করছেন কেউ কেউ কর্মকাণ্ড কেউ কেউ জ্ঞান কাণ্ড ইত্যাদি সব আলোচনা করছেন যে বাহাদুরি দেখাচ্ছেন কিন্তু নরোত্তম ঠাকুর কালকে আজকে সকালও বলেছি कर्मकांड ज्ञान कांड सकृत सेवा कदर भक्षण घई मरे कदर्य भक्षण अधपाथे तम जाए जन्म अधपाथे जाए तो ये अवस्था टाइमस्था थे कोई नहींज्ञ যুধিষ্ঠির মহারাজকে যখন বকরা ধর্মরাজ প্রশ্ন করেছে এই জন্য যে এই কথাটা জগৎবাসী জানতে পারবে আমি কি প্রশ্ন করলাম আর ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব প্রধান কি উত্তর দিলেন বলছেন সবাই চলে যাচ্ছে যেতে হবে তারপরেও কিন্তু যারা দেখছেন যে এরা মরে যাচ্ছে তারপর এরা বলছেন আমরা আমরা মরবো আমরা থাকব থাকো এইভাবে আমরা দেখছি কালকে আলোচনা প্রসঙ্গে আমরা যখন এসছিলাম তখন আশ্চর্য ছিল পরীক্ষিত এতবার একজন রাজা এত একজন ভক্ত যাকে মহাভাগবত বলা হয়েছে ভগবানের ইচ্ছায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণকে জগতের কাছে রাখবার জন্য আর বৈষ্ণবের গুণাবলী বৈষ্ণবের সবকিছু জগতে স্থাপন করবার জন্য যারা জগৎবাদী শিক্ষা পায় জগৎবাসী সেই জন্য ভগবানের যোগমায়া মায়াকে কেন্দ্র করে ভগবান এরম একটা অদ্ভুত লীলা বিস্তার করলেন সেখানে পরীক্ষিত মহারাজ গুরু শ্রেষ্ঠ সুখদেব গো কাছে এই প্রশ্ন রেখেছেন কালকে এই প্রশ্ন করি শেষ হয়েছিল অথিদ্ধি যোগিন পরম গুরু পুরুষ সে পুরুষ সে হৎ কার এইটি কোয়েশ্চেন প্রশ্ন যদি হয় তাহলে সমস্ত জগৎবাসীর পক্ষ থেকে এই প্রশ্নটা আসছে না কেন ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন এটা সর্বজনীন প্রশ্ন আমাদের দুঃখ হচ্ছে যে সমগ্র জগৎবাসীর তরফ থেকে এই প্রশ্নটা কেন অ্যারাইজ করছে না আসছে না কেন তারা কেন মায়া আরে মহারাজ মায়া কাকে বলে বলছেন যেটা সত্য নয় সেটাকে তোমাকে সত্য বুঝতে বাধ্য করাবে বোঝা গেল এক কথায় শেষ যেটা সত্য নয় মিয়তে ইতি মায়া। যেটা নয় সেটাকে তোমার সত্য মনে করবে এটাই সত্য এটাই ঠিক এটাই চাই আমি এটা না হলে আমি আত্মহত্যা করবো এই যে একটা ভাবনা এটাকে বলা হয় মায়া এই মায়া এই যে মহামায়া এটা বিস্তার করেন ভগবানের আদেশে বদ্ধ জীবীগণের প্রতি এ মায়া কার্যকরী হয় পরম উন্মুক্ত জীব যে সম যারা আছেন তাদের প্রতি সব মায়া কিছু প্রভাব বিস্তার করতে পারেন না কারণ ভগবান বলেছেন মামে বোঝে প্রপদন্তে মায়া তার আগে বলছেন জৈবী মামা মায়া হ্যাঁ আমার এই মায়াকে কেউ পার করতে পারবে না এই এখানে বলছেন এই যে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন এটা সমগ্র জগৎবাসীর পক্ষ থেকেই সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন এই প্রশ্ন তার কাছে ব্যক্তিগত নয় এই প্রশ্ন তিনি করেছেন কিন্তু জগৎবাসীর পক্ষ থেকেই করেছেন তিনি বলছেন অতঃ পৃছি তা অতঃ পৃছি এরকম ভাবে শব্দ শুরু করলেন কেন বলে জগতের যে জগতের যে নসরতা যাহা রাখিবারে চাই তাহা নাই থাকে ভাই অনিত্য বিনিস এই যে অনিত্যতা হারে হারে উপলব্ধি করলে পরে তবে জিজ্ঞাসা দিদির জীবের যে তত্ত্ব জিজ্ঞাসা এ তত্ত্ব জিজ্ঞাসা এমনি হবে না বেশ ঝোলে ঝালে আছে সুখে দিন কাটাচ্ছে এই অবস্থা হবে না এই অবস্থাতে প্রশ্ন জাগেন যদি কারোর সৌভাগ্য হয় প্রচুর সৌভাগ্য একটু নয় से बोल सी प्राइस कथा भाईजीवगर लोकर का जीव गुरु कृष्ण प्रसादे पाए भक्ति लता बीज ब्रह्मांड भूमि कौन भाग्यवान जीव अनकाल तुम ये घूरी जा তুমি গুজছ এ ব্রহ্মাণ্ডেতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান সৌভাগ্য যদি উদয় হয় মহারাজ তাই সেরকম মহাভাগবত পর হংস সঙ্গে দেখা হয় করুণা লাভ তাদের কাছ থেকে আর যখন করুণা লাভ प्रहलाद महाराज सुंदर बोले कथा गुले अनेक आलोचना विभिन्न जैगे कर ले सबाईलब्धि करते मतर न মিথো বিপদ্য ব্রতন আদান্ত গোভীর পুনঃ পুন চর বন থেকে কি সুন্দর বলছেন অপূর্ব মোতির্ন কৃষ্ণে পরতো সত মিথো সংসারের লোকগুলোর সংসার যাচ্ছে না আমি উদাহরণ দিয়েছিলাম একটা ক্ষুধার্ত কুকুর সে খাওয়া অনেক দিন ধরে একটা শুকনো হার পেয়েছে অনেক দিনে পুরনো সেটাকে গাছের তরায় আই চিবচ্ছে চিবো জীবতে তার মাড়ি ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে আর সেই যে রক্তের যে টেস্টটা লাগছে বাহ ভালো জিনিস পেয়ে গেছে সংসারী জীবের সুখটাকে পোলাদ মানে ঠিক এরকম তুলে ঠিক এই সুখের সঙ্গে তারা কিন্তু অনন্তকাল ধরে সংসার করছে নন সংসার করে যাচ্ছে তথাপি কিন্তু এখনো পর্যন্ত বলছে না এনাফ অফিট স্টপিজ বন্ধ করে এই সংসার আমার চাই না এটা বলছেন কদাচিত কোনো ভাগ্যে কোন জীবের যদি হয় তখন তার মাথায় ঢুকে এই সংসার আমাকে অনন্ত কাল ধরে কষ্ট দিচ্ছে এর থেকে রেহাই বাবার রাস্তা যখন এসে গেছে যখন সন্মুখে আমার জগন্নাথজি পতী রূপে উদিত হয়েছেন জগৎবাসীকে উদ্ধার করবার জন্যই এই রূপে উদ্ধার এটা তার নিজের কথা নারজ্য অবাক হয়েছে এটা আবার কী রূপ ভগবান এটা আমার নিত্যরূপ এই রূপে আমি নীলা চলে থাকি নিত্যকাল আমার এই রূপ আছে পুরুষোত্তমের নাম এই রূপেতে আমি জগৎবাসীকে কৃপা করে থাকি ম্লেচ্ছ আদি মুসলিম যেকোনো পর্যায়ে যত পতিত হোক জগন্নাথ বলে যদি ক্রন্দন করে তার পায়ে পড়ে তাহলে জগন্নাথের দর্শন মাত্রই তাদের ভববন্ধন চলে যাবে কিন্তু অপরাধ নিয়ে দর্শনের লাভ হয় না অনেক কথা বিষয় এখানে এখানে বলছেন তাই পলাদ যে প্রহাদ মহারাজে পারত শতবা নিজের ইচ্ছায় নিজে জোর করে আমি ভগবানের চরণে মনটাকে লাগাবো হবে না মতির ন কৃষ্ণ পারত শতবা নিজে ইচ্ছায় पर उच्छा जो भाव लागे एकमत कह चरणी नम नीत जावाद निष्किन परहंसगण चरणधूल जत तुम अभिषिक्त ना हो तन तुम्हारे बुद्धि ভগবানের চরণে যেতে পারবে না এটি মায়ার প্রভাব সুখদেব গোস্বামী পরমাংশ গুরুর কাছে পরম উপযুক্ত প্রশ্ন করেছেন এর প্রশ্ন হতে পারেন আত্মতত্ত্বের যে এরকম সুন্দর প্রশ্ন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন এটা আমরা পরে দেখব দ্বিতীয় স্কন্দের প্রথমেই গুরুদেব শিষ্যকে প্রশংসা করছেন আহা কি সুন্দর প্রশ্ন করলে তুমি সেটা আমরা দেখব এখানে বলছেন অথপ্রিস্বামী কি জন্য বলছেন এই জগতে তো নাশবান তা জগৎ তো এই জগৎ আমাকে কোনো শান্তি দিতে পারবে না কোন কিছু নেই আর জীবসকল কখনো কখনো কখনো ভোগের কখনো ত্যাগের ছলনা এমন আছে এই স্বাভাবিক ব্যাপার জীবগণের মধ্যে ভক্তি বলে জিনিসটা এটা সহসা রেয়ার জিনিস পরম সুদূর লভ ভক্তিকে বলা হয় যে সুদূরলভা জ্ঞানত সুলভা মুক্তি হ্যাঁ যোগ্য পুণ্যাদি কর্ম তো এইগুলো দিয়ে তোমার অন্য কিছু পাবে কিন্তু ভক্তি এটা হচ্ছে খুবই সুদূরল দাদাতি মুক্তিম স্মরণ ভক্তি যৌগম नारद जी बोलिष्ल महार देख भगवान मुक्ति पर्त दिए दें जाओ मुक्ति भक्ति दी चाहना ददाती मुक्तिम स्म भक्ति भक्ति जोग दी चाहना भक्ति जोग, जोग एत गुप्त जिस सबसे देवें ना सबाई के देवें ना ये परम सम्पत्ति সকালে সে সনাতন শিক্ষা প্রসঙ্গে এইসব আলোচনায় সুন্দরভাবে চেষ্টা করা হচ্ছে যে এই ভক্তি হলো পরম সম্পত্তি এটা না পাওয়া পর্যন্ত কোনো জীবের কোনো রাস্তা নেই আজকে না হলে কালকে তোমাকে আসতে কোনো রাস্তা দ্বিতীয় খোলা নেই কোন পথে যাবে যদি কোনো অল্টারনেটিভ পথ থাকতো তাহলে বলা হতো কোনো অল্টারনেটিভ নেই এই পথেই জীবকে পরিণামে আসতে হবে আজ না আসুক কোটি জন্ম পরে মননশীল মানুষে গুরুদেব মননশীল মানুষ যে আজ না হলেও কালকে চলেই যাবে জগৎ থেকে এই মননশীল এই মরণশীল মানুষের জন্য কি এমন সাধন আছে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সংসিদ্ধিম আমি কোন সিদ্ধি চাই না আমি কোন জগতের যোগ সিদ্ধি বা কোনো কিছু আমি সিদ্ধি চাই না অষ্টাঙ্গ যোগ সিদ্ধি কিছু চাই না কোন কিছু আমার আশা সেই জন্যই বলা হয়েছে সংসিদ্ধিম সম্যকরূপে সিদ্ধি কখন হয় বলে একমাত্র ভক্তি সংসিদ্ধি কথাটা ব্যবহার হতো না খালি সিদ্ধি হতো। কিন্তু সংসিদ্ধি কথাটা বলার অর্থ হলো গুপ্ত অর্থ বলতে চাইছেন ভক্তি অর্থাৎ আমি রূপে সিদ্ধি লাভ করবো আমার মধ্যে কোনো অভাব বলে কিছু থাকবে না কোনো কিছু সব কোনো কিছু থাকবে না শুদ্ধ ভক্তির লক্ষণ রসামৃত সিন্ধু থেকে আস্তে আস্তে আমি আলোচনা করব তাহলে সেখানে শুদ্ধ ভক্তির লক্ষণ কি তাহলে বোঝা যাবে সেখানে শুদ্ধ ভক্তি কাকে বলে সেখানে বলছেন যে আপনি হচ্ছেন নাম পারম গুরু এতগুলো সমস্ত ঋষি মুনি বাবা পর বাবা সব রয়েছে অথচ কালকে ছেলে ষোলো বছরের সুখদেব গোস্বামীকে কেন এরকম একটা উপাধি দেওয়া হলো যোগিনাম পরম গুরু কেন বলে যোগ কাকে বলা হচ্ছে বলে যোগ এই জন্য বলা হয়েছে ভক্তিযোগ যা কিছু তুমি সে তো সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার ব্যবস্থাই তো করবে এটা বিভিন্ন সংস্কার অনুযায়ী বিভিন্ন সাধকের বিভিন্ন সাধনে রুচি হয় আমরা দ্বিতীয় স্কন্ধে আলোচনা করব কিন্তু ওভারঅল কথা হলো মূল কথা হলো ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চরমতম পন্থা হল ভক্তি ভক্তির অবশ্য অনেক বিভাগ আছে প্রচুর চলছো বিভাগ বদ্ধজীবের এসব কবে রুচি হবে আমরা অবাক হয়ে যাই অনন্ত অমৃতময় এই সাগর ভক্তির সাগর কিন্তু জীবের কেন রুচি হচ্ছে না কেন জীবের রুচি হচ্ছে না কেন কিছু না বললেও সংসারিক বিষয়ে রুচি হচ্ছে এইটাই আমরা অবাক হয়ে যাচ্ছি এইখানে বলা হয়েছে যে যোগিনাম পারাম গুরুম এই কথা বলার অর্থ হলো এই যে যেহেতু সুখদেব গোস্বামী বিমল বিশুদ্ধ ভক্তি যোগী বলবেন তিনি এই বিশুদ্ধ ভক্তির কথা বলবেন তাই জন্যই তাকে বলেছে যোগে নাম পারমগুরু অন্য যারা আছেন তারের তারা ভগবানের এই বিশুদ্ধ ভক্তিযুগর কথা তো বলছেন না এতক্ষণ তো সুখদেব গোস্বামী আসেননি সেই সময় তো তাদের নানা রকম জল্পনা কল্পনা চলছিল কেউ বলে এটা কে বলে এটা করুন আর এখন সুখদেব গোস্বামী ভক্তি তো আস্বাদন করেইছেন তা পূর্বাশ্রমী তো বৈষ্ণব বংশী তো তার জন্ম भक्ति जिनें भक्तर महिमाजे भक्तिमान तक ये सुखदेव गोस्वी के जोगीाम परम गुरुम बोल जत जगी आगवान संगे जुक्त हुए तर मध्य अपनी परम गुरु जोगी नाम परम गुरु अपनी, अपनी जोगी दे जत जोगी आज मध्य परम गुरु जोगी मोने क्यों जन भेबे ना ना एरम भाई बसें बोलो ना जगह व्याख्या আর পুরুষও সেহ ইয়ারিয়ম নিয়মানসর্ব পুরুষ কথার ব্যাখ্যা আগে হয়ে গেছে যে জীব জীবাত্মা দেহধারী এই পুরে বসে রয়েছে বলে তাকে পুরুষ এই জন্য পুরুষ বলা উচিত পুরে দেহে বা সতী ইতি পুরুষ হয় অর্থাৎ স্ত্রী বা পুরুষ এ ধরনের ভাবনা নেই যে সমস্ত জীব যে দেহ ধারণ করে রয়েছেন তাদের সবার ক্ষেত্রে পুরুষ বলা হয়েছে আর তাদের ক্ষেত্রে জীবের কি জেনে কি করা উচিত সেই প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী এখন বলছেন বলেই যাচ্ছেন স্মার্তব্যম ভজন বা ব্রুহি যদ বা কি কি কি স্মরণ করব কি চিন্তন করবো কি কীরকম ভজন করব আর আমি যদি জিজ্ঞাসা নাও করে থাকি যা যা এইসব বিপরীত যেগুলো আছে সেগুলো আপনি বলবেন অর্থাৎ এটা ভজন আর এটা করলে কিন্তু ভজন হবে না ব্যতিরেক কোনো কোনো সাধু দেখবে যখন হরি কথা বলেন ব্যতিরেক মুখে বেশি বলে কেন ভেতর থেকে নাড়া দেওয়ার জন্য খালি বলবে তোমরা বত করেছো। যেভাবেই করো ভালো হবে এগুলো বললে তো জীবের ল্যাজ নাড়বে সবাই যেমন আমি এই দ্বিতীয় স্কন্দে আলোচনা করবো সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা হবে যদি আলো এবং অন্ধকার সম্বন্ধে পরিষ্কার জ্ঞান দরকার হয় তাহলে অন্ধ আলো সম্বন্ধে যদি পরিষ্কার জ্ঞান দরকার হয় তাহলে অন্ধকারটাকে দেখিয়ে তা আলোটা কি বস্তু তার জ্ঞানটাকে বিজ্ঞান করতে হবে বিজ্ঞান। এটা অনুভব করিয়ে দিয়ে এটা কি দেখ অন্ধকারটা অন্ধকারে দেখিয়ে এবার এই যে আলোর জ্ঞানটাকে পরিষ্কার করবার নাম হলো বিজ্ঞান দৃঢ়করণ করবে এইজন্য তার বিপরীতগুলো আপনি বলুন এইভাবে সুখদেব গোস্বামী যখন প্রশ্ন করছেন তখন দ্বিতীয় স্কন্ধ আরম্ভ হল দ্বিতীয় স্কন্ধেতে প্রথম অধ্যায়ে সে সুখদেব গো স্বামী তো এই যে অপূর্ব মানে বলে বহু কষ্টে বহু জন্মে এক সৎগুর তত্ত্ববিদ সদ্গুর সন্ধান পাওয়া যায় আবার তার থেকে রেয়ার তার থেকেও আশ্চর্য পাওয়াই যায় না সেটা হচ্ছে সৎ শিষ্য বোঝা গেল যদি কোন মতে কোন ভাগ্যে এক সৎগুরু পাওয়াও গেল কিন্তু বলছেন সুখদেব গোস্বামী এবার শিষ্য বুঝতে পেরেছেন এই চো উপযুক্ত শিষ্য আর সুখদেব গোস্বামী গুরু কাকে বলে তাকে দেখলে বোঝা যায় সতে প্রশ্ন कृत लोकमृप आत्मविद स्वनमत पुंसान श्रोतव्या प्रश्न गोलन बरियाने सते प्रश्न कृत लोक हित नृप आत्मवी स्वतः पुंसान श्रोतव्या বলে বরিয়ানের সত্যি প্রশ্ন যে প্রশ্ন হরি আহ এইরকম বৈষ্ণব উদয় হবে তত্ত্ব বলতে হবে কি জগতের এই সব কি সব নোংরা কথা দিন রাত কি আলোচনা কি স্যাটিসফ্যাকশন লাভ করছো রুচিটা তোমাদের বলি হারি তেনে বলছেন বরিয়া আনে সত্য প্রশ্ন এই আশ্চর্য প্রশ্ন তোমার কৃত লোক হে জগতের মঙ্গলের জন্য জানবে পরবর্তীকালে জানবে তো এই তো শাস্ত্র কি জন্য সাধু শাস্ত্র কৃপা জন্যই ভগবান পাঠিয়ে দিয়েছেন সেই বলছেন বরিয়ানের সতে প্রশ্ন কৃত লোক হিতহা प्रश्नता आत्मविद पंसाम समस्त आत्मविद गण जत आई आत्मवीन गण्रुव कर श्रोतव्य दिशुपर श्रोतव्यापरह जहाज श्रवण विषय तरह सबसे श्रेष्ठ विषय हो তোমার সতব্য তো অনেক থাকতে পারে আজকে তুমি অন্য বিষয় জগতের বিভিন্ন খবর নিচ্ছ নিউজ পেপার দেখছো কোথায় শেয়ার আপডাউন হলো কোথায় কি হলো ডিভেঞ্চার তোমার কি হলো কোথায় কি হয়েছে আমার তো ঘৃণা লাগে জীবন ওই খবরগুলো যেন কানে না আসে খবর কাগজগুলো তো লোকে খুব আনন্দের সঙ্গে পড়ছে আনন্দের সঙ্গে এসছে খবর কাগজ এটি পাবে বা এই জঞ্জালগুলোকে সরিয়ে দিলে ভালো জগতের খবর রেখে আমাদের লাভ হবে না তথাপি যারা পরিচালনায় রয়েছেন তাদের তাদেরকে কিছু খবর রাখতে হবে যেহেতু তাদের ম্যানেজমেন্টের পরিচালনা করতে হচ্ছে কি তোমার কি দরকার আছে তুমি নিত্য জগতের খবর রাখো সেখানে ডুবে যাও জগত তাকে আস্তে আস্তে ভুলে যাওয়া নামই তো ভজন জগৎ মনে রাখব পাটোয়ারি বুদ্ধি আনবো খুব ভালো আমার কত বুদ্ধি বেড়েছে আমার এটা তো ভালো নয় सेज संसारिक बुद्धि जो कमे जाए तीवेश शुभ लक्षण लक्ष्य कर गुरु वैष्णव कृपाते चोखे बोझा जासारिक मेधा बाधे थे गलो यारे बेस आज संकर्तन मेधा बृद्धि पाए संकर्तन मेधा कि भाव हरिकता हरिकतार व्यवस्था करो शीगिर कर्तन करते बस कीर्तन करब व्रत मास दाय सारा गुछे सब এই যে সংকীর্তন মেধাজ বৃদ্ধি পাববে অর্থাৎ হরিকতা শোভন হরি কীর্তন ছাড়া আমার জীবন বাঁচবে না আমি বাঁচতে পারবো এই রকম অবস্থাটা যদি হয় তাহলে সে কালকে বেঁচে যাবে সে যাবে তার আর কোন চিন্তা নেই তাহলে এখানে বলছেন শতব্যাদি সুয কি জন্য বলছেন না সুখদেব গোস্বামী দুঃখের সঙ্গে জড় সংসারের ব্যক্তিগুলোকে যারা ভজনও এসেছেন তাদের যে সংসতি ভেতরে থেকে থাকে তাদের জন্য বলছেন সেখানে সুখদেব গোস্বামী খুব সুন্দর ভাবে বলছেন নিদ্রয়া হাজন কুটুম্বর নিনবা নিদ্রয়া হাতে নিকতম তোমার রাতটা তো নিদ্রাতে চলে যাচ্ছে তারপর বিভিন্ন সুখাসন জগতের যে জড় সুখ আছে সেই রাত্রে আসাদন করছো এগুলো যৌবান চলে গেল বুঝতে পারলে না কাল কি করে হরণ করে নিয়ে গেল তোমার জীবনের কতটা আয়ু কতটা তোমার ক্ষতিগ্রস্ত হলে তুমি তুমি ভাবতে পারছ এটি কি বলে মায়া আর এরা দেহাপত্ত কলত্তাদিস আত্মসৈন্যেশ অসৎসু ওপি তেসাম প্রমত্ন নিধন পাশ্বন্নী না পাশ্বতি বলছেন দেহ আপত্ত তোমার ছেলে মেয়ে দেহ দৈহিক ও কলত্র কলত্র স্ত্রীকে বলা যা কলত্রাদি শু এগুলোকে বলা হয়েছে আত্মসৈন্যেশ আত্ম নিজের জন বলে মনে হচ্ছে কেদে গুলোকে বলেছে সৈন্য আবার ভাগবতে অন্য জায়গায় বলেছে বলছে এখানে ভাগবতে অন্য জায়গায় বলেছেন এরা হচ্ছে তোমার সমস্ত খেয়ে নেবে রক্ত মাংস হ্যাঁ এরা আত্মীয় পরিজন রূপে পশু এরা তোমাকে ছেদন করে খেয়ে নেবে তোমার তোমার যা কিছু ভাইটালস আছে আত্মার ভেতরে সবকিছু খেয়ে নেবে কিছু রাখবে না দেহাপত্ত কলত্রাদ ইস্যু আত্মসৈন্যিস অসস্যু অপি দেশাম প্রমত্ত নিধানি দেখেও তুমি দেখতে পাবে না মৃত্যু তোমার পেছনে পেছনে তারা করছে কিছুতেই তুমি কিন্তু বুঝতে পারছ না বুঝতে দিচ্ছে না মায়া দেবী এবার আস্তে আস্তে পরীক্ষিত মহারাজ এবার প্রশ্ন যে করেছেন তার উত্তরেতে আমি অনেক কথা আলোচনা সুযোগ পাচ্ছি না পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে নির্ভয় হওয়ার যে উপায় সে প্রসঙ্গে উত্তর দিতে বলছেন হে রাজন মানুষের কি কর্তব্য উচিত এই যে আজ হলে কালকে চলে যাবে কি করা উচিত যে প্রশ্ন এর উত্তরেতে বলছেন এ তৎ নিবৃত্ত মানামতাম কুতোভয় गतर तुम्हें भय देखातेराम होते हराम अवस्था टाइ तो गुरुदेव की बाकी है सकाल बेला बरा भय পদ সে গুরুদেবের মূর্তি কল্পনা করি আমরা সকালবেলা কি ধ্যান করতে হয় ঘম থেকে ওঠার সঙ্গে সঙ্গে গুরুচরণ হ্যাঁ সেমান নবদ্বীপে গুরুদেব বসে রয়েছেন বরা ভয় আমাকে আশীর্বাদ করছেন কোনো চিন্তা নেই আমি আছি গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণবকে প্রভু বলা হয় কেন প্রভুর প্রভুত্ব সেইখানেই নিহিত রয়েছে যেখানে তার কাছে প্রপন্ন জনকে সে নির্ভয় দান করতে পারবে তোমার স্বামী তোমাকে নির্ভয় করতে পারেনি পারবে না তোমার স্ত্রী তোমাকে নির্ভয় করতে পারবে না কোটি কোটি টাকার মালিক কোন ধনী ব্যক্তি মহারাজ আমাকে বলেছে আপনার কোন চিন্তা নেই যখন বিপদ হবে আমি আছি আরে ওর বিপদটা কে দেখে ওর বিপদটা কে দেখে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি একজন বিষয় ব্যক্তি বলছিলেন মহারাজ পুরোপুরি বিষয় নাই সাধু হয়েছেন সে বাইরের দৃষ্টিতে যা সে বলতে চাইছে না তার নাম সে বলছিলাম গাড়ি করে যেতে যেতে একসঙ্গে এখান থেকে গাড়ি করে যাচ্ছিলাম সে বলে মহারাজ জগতের এক নাম করা সমস্ত যে প্রত্যঙ্গ গুলো চেঞ্জ করেছে কিডনি আদি যা কিছু কোটি কোটি টাকা খরচা করেছে কিন্তু করেও সে বাঁচতে পারে সে বিয়াল্লিশ না কত বছরে আমি জানি না মনে নেই মারা চলে গেল সে কোটি কোটি টাকা যত খরচা করেছে তুমি বাঁচবে তোমার ইচ্ছা হবে না এই জন্য তুমি সবচেয়ে বড় কথা হলো যদি এই জীবনটা থাকতে থাকতে নির্ভয় হতে চাও তাহলে সুখদেব গো স্বয় বলছেন পরীক্ষিত মহারাজকে নাম তদ নিবৃত নিপন নির্বৃত্ত মানান ইচ্ছতাম আকুত ভয় যারা নির্ভয় হওয়ার চেষ্টা করব তালে তাদের যোগিনাম নাম নির্ণতম যত জ্ঞান যোগ ধ্যান যোগ যা যা বিশেষ করে ভক্তিযোগীরা যোগিনাম নিপন নির্নিম তারা নির্ণয় করে এটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা সিদ্ধান্ত এক কাজ করো হরের নাম আনু ভগবানের নাম গুণ কীর্তন অন্য কিছু করোনা হরের নাম আনু কীর্তন নাম তুমি অবিচ্ছিন্ন ভাবে করো মানে আমার অন্য কোন সেবা নেই মূর্খের অন্য কোনো সেবা নেই একমাত্র সেবা বহুপাত বলছি একমাত্র তোমার সেবা बोले मुने से कृत्तों कृत्तों साँग... साँग... बोले। जे सेवागूल आने को समस्त सेवा कृत्य करते जीव गोस्ट सब सब की संकर्तन जगे द्वारा करते हैं जीव गोस्त सिद्धांत हमें आलोचना करब बन भजन जो पद्धति तुम्हारे आने को संकर्तन जगे निये সংকীর্তন যুগের দ্বারাই করতে হয় রান্না করছি সংকীর্তন কি করে যদি লক্ষ্য করো যদি আমার গুরুপাদমাংস গুরুপাদ পদ্মক্তিপূর্ণ পুরীগ্রী মহারাজের শেষ জীবনে দুইটা বছর বিদেশি ব্যক্তিরা গোপনে একটা ক্যামেরা ফিট করে দিয়েছিল কেউ জানেন ক্যামেরা ফিট করে রেখেছিল গুরুপাদ পদ্ম সারাদিন কি করে বেলা সব সব যখন তারা মাঝে মাঝে শিকা করতো কেউ জানতো না আমরা আমরা কেউ জানতাম না অর্থাৎ যদি এরম পরীক্ষা করতে হয় তাহলে সাধু গুরু বৈষ্ণবকে দেখবে তারা একা ঘরে কি করে পাগলের মতো ভিড় ভিড় করছে সব সময় হরিকথা চলছে সব সময় যে যেকোনো সেবাই গুরু বৈষ্ণব করুন সেই সেবাগুলো সমস্ত সংকীর্তন যুগের দ্বারাই তারা করেছে সংকীর্তনকে বাদ দিয়ে কোনো সেবা হয় না संकीर्तन के बाद दिए सेवा सकाले सिद्धान आलोचना बक्ता सराग बाकता बाकता निराग दिविदो भेद जीव गो बता दूरकम है सराग वक्ता एक निराग बक्ता सकाल आलोचना कर সরাক বক্তাকে কখনোই ভাগবত দেবে না নিশ্চিত যদি দাও তাহলে নিজে লক্ষ্যভষ্ট হবে আর যারা আসবে তাদেরও লক্ষ্যবস্ত হবে জেনে মহাজনের কথা বিফলে যান যারা সরাক বক্তাকে ভগবত বক্তার আসনে বসাবে ব্যসাসনে সেই সভার সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং যিনি বক্তা তিনি ক্ষতিগ্রস্ত হবে যিনি তাকে বসিয়েছেন তিনি যারা থাকবেন সবাই ক্ষতিগ্রস্ত লাভ হবেন না জীবকোসীপদ সিদ্ধান্ত দিয়েছে স্বরাগ বক্তা কাকে বলে সরাগ রাগ মানে বিষয়ের প্রতি রাগ যা যায়নি যে লাভ পূজা প্রতিষ্ঠা সবকিছু প্রাপ্তি হওয়ার জন্য ভগবানের কথা কীর্তনের অভিনয় করেন বোঝা গেল ভগবানের কথা কীর্তন করা আর ভগবানের কথা কীর্তন করার অভিনয় করা দুটো এক নয় দুটো এক নয় সেইজন্য জন্য বলছেন বক্তা সরাগ নিরাগ দিবিদ বক্তা যদি ভগবানের কথা আমি কীর্তন করছি তোমরা শোনো আমি শুনিয়ে দেওয়ার কে যদি বক্তার এই বুদ্ধি না আছে পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শোনো নিজ গুণগান শিল ভক্তিবল্লভ তীর্থ গোশী মহারাজ মহা সাধু তার মুখে এই কথা সাজে তিনি এই কথা বারবার বলতেন তিনি বলতেন এখন তো তিনি অসুস্থ লীলা করছেন যারা তাকে ভুল ধর্ষণ করবে তাদের সবার ক্ষতি সর্বনাশ এই জন্য তিনি বলতেন হরি কথা আমি বলতে পারি না তিনি আমার মধ্যে অধিষ্ঠিত হন গুরুচরণ ভগবান হয়ে তিনি আমার মুখে কীর্তন করিয়ে নিন রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায় এসব কথা শুনেছেন আপনার যদি রায় রামানন্দ সংবাদ শুনে থাকে। তাহলে পিয়াই প্রেম মত্ত করি মরে সুদম শুনো নিজ গুণ গান যেমন মদমত্ত করে দিলে মাতার লোক বিভিন্ন আজেবাজে কথা বলে বিষয় কিন্তু কি করে হয়ে গেছে সে কি করে বলছেন অনুমাদ লোকবাহ হাসতি রোদী রৌতি লোকবাহ্য কি করেন হাসতি হাসতি রৌতি, লোক হাসাতি কখনো হাসছে কখনো কাঁদছে পাগলের মতো কখনো নিত্য করছে লোক লোক অলো কিছু তার প্রতি কোনো অ্যাটেনশন নেই এ তোদের পাগল তোরা যা খুশি বল আমি আমার ভগবানের কীর্তন করছি আরে সেই তো বাস্তব জিনিস জগতে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যারা আছেন তারা সবাই এক কথায় বলেছে যে ভগবা ভগবত তত্ত্ব বলে যে আশ্চর্য একটা তত্ত্ব যেটা আমরা জানতে পারলাম আর যেগুলো কালকে চুনোপুটি একটু পড়াশোনা করেছে ওইসব ছাগলগুলো অনেক কথা বলব হে কিসের ভগবান কিসের ভূত এইসব আলোচনা করছেন এখানে যে হাসতি প্রদতি রৌতি নেত্যতী লৌক বাহ্য লোকে কে কি বললো এদিকে খেয়াল নেই কখনো নৃত্য করছে কখনো কীর্তন করছে কখনো গাইছে অনুমাদের মত কাঁদছে এই অবস্থাটা হয় তালে প্রেম করি তাহলে শুনো নিজ গান কথাটা ঠিক তিনি প্রেম পান করাচ্ছেন প্রেম প্রেম হচ্ছে ভগবত প্রেম পান করাবার ফলে তোমার জগতের কোনো কিছু আর খেয়াল থাকবে কি জগতেরও খেয়াল রাখবো ভগবানও থাকবে বহুপাত সুন্দর বলে ভগবান আমার কাছে এসো গো কিন্তু একটু মায়া মিশিয়ে এসো এমনি এসো না একটু মায়া মিশিয়ে এলে আমার সুবিধা হবে ভগবান তুমি আমার কাছে এসো দয়া করে এসো আমরা হাত ধর করছি কিন্তু একটু মায়া মিশিয়ে এসো মায়া মিশিয়ে না হলে আমার সুবিধা হবে না মায়া একটু মিশিয়ে এসো যেন যেন তোমরা খাবারের মধ্যে একটু নুন ফুন মিশিয়ে দাও রান্না খুব ভালো হয়েছে নুন হয়নি কি হবে নুন মিশিয়ে দাও একটু সুবিধা হবে আমার ওরা বলছে আমরা বিজয় রাখবো আবার জগন্নাথকেও ডাক ডাক দেখ আরে তাও ভালো আমরা বলি যদি জগন্নাথের কে এসে তুই বিষয় চাস তাহলে আমি ইন্টালিজেন্ট বলবো কেন তুই তো কালীর কাছে গিয়ে বলছিস না কি অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তিব্রের ভক্তি যোগেন যুশম পরম তার তুমি বুদ্ধিমান তখন হবে তুমি স্মার্ট তখন হবে যখন তুমি ভগবানের কাছে এসে ভগবান আমাকে জগন্নাথ আমার ছেলে দাও জগন্নাথ আমার এই দাও আরে চা না জগন্নাথের কাছে ইচ্ছা স্টিল গুড তথাপি ভালো তথাপি বাজারে গিয়ে মরছিস কেন গলায় দড়ি দি এইখানেই চা আসল মালিকের কাছে যে মালিকের কাছে অনন্ত ব্রহ্মাণ্ড ধুলির মতো উঠছে তার কাছে না এসে বোকার মতো ওই দিকে যাচ্ছিস কেন হ্যাঁ তথাপি তো ভালো ভালো না জগন্নাথের কাছে চা আমরা তো অনুমোদন করলাম তাও কাল না হলে কালকে করবে কোন না কোনো সেবা তাই জন্য বলছে নকাম সর্বাম বা কাম ভক্তি উদার্থীব্রম পুরুষ অধ্যক্ষ কৃষ্ণ কেই ডাক তালে নিরাগ বক্তা কেমন হয় নিরাগ বক্তা তোমাদের কাছ কিছু আশা যদি জোর করে কিছু দিয়ে দাও ভগবানের সেবা লাগিয়ে দেবে খাবে না দেখতে পারো পরীক্ষাবো তার কোনো ব্যাংকও নেই তার কোনো পকেটও নেই কিছু নেই যা দেবে ও ভগবানের সেবার লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে ও রাখবে না জমিয়ে ও জানে ভগবান আমার পালন কর্তা ভগবান আমার খেতে দেয় আজ পর্যন্ত আমি খাওয়ার চেষ্টা করিনি কিন্তু আমি মনে হয় তোমাদের থেকে অনেক ভালো খাই খেতে দেয় খাই কিনা না সরিয়ে রে আলাদা কিন্তু দেখ অনেক ভালো খাই তোমাদের থেকে তুষ্টি পুষ্টি কোন অভাব নেই কিন্তু কোনোদিন আজ পর্যন্ত নিজে খাব এটা সরিয়ে রাখি একটু সেরকম কোনো ব্যবস্থা করিনি কিন্তু সব হচ্ছে এইটা জোর গলায় আমি বলছি এগুলো সব গুরুদেবের করোনা যখন থেকে গৃহত্যাগ করেছি কখন থেকে আজ পর্যন্ত আমি খাওয়া দাওয়ার কোনো চেষ্টা করি নাই বিশ্বাস করো জগন্নাথের সামনে বলছি খাওয়া দাওয়ার কোনো চেষ্টা নেই কিছু ব্যবস্থা করো না ও কম্বল নেই দুই চারটে নিয়ে আসি ঠান্ডা লাগছে কোথা থেকে ভগবান পাঠিয়ে দেন সব যা প্রয়োজন জগন্নাথের দৃষ্টি আছে সব পাঠিয়ে দেন কিন্তু সাবমিশন সুবি পারফেক্ট তোমার সাবমিশনটা তোমার ঠিক কিনা গুডাই তুমি ভেজাল দিয়ে রেখেছো। আসল জায়গাটা তো তোমার শরণাগতি নেই তোমার নেই ভগবানের ব্যবস্থা গাড়ি দিন তাতে রাধে রাধে লিখে গাড়ির ভেতরে ব্যবীচার করু ভারত ভ্রমণ করু আর সেইসব বোকা লোকগুলো এগুলোকে জায়গা দেয় আমরা তো মেরে ওখান থেকে বারবার দূর হয় এখান থেকে এতটুকু কমন সেন্স নেই তাদের কি করে এগুলো এই জন্য বলছেন যে ভাগবতে দ্বিতীয় স্কন্ধে আমরা দেখবো এখানে যে অবাক হয়ে বলছেন যে সেখানে বলছেন এই সাধুগুলো কেন বিষয় পায়ে ধরবে এগুলো তো নিষেধ করে চৈতন্য মহাপু কাসমাদনদুরমদ অন্ধ যারা ধরম ধনমদে দুরমদ অন্ধ শুধু অন্ধ নয় দুরমদ অন্ধ দুর্মদ মানে অভিমান তো একটু কথা। বিশাল অভিমান মানুষকে মানুষ মনে করে না ছাগল কুকুর আমি ভক্তিনাথ ঠাকুর ওই জন্য বলছেন জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মহজন মিয়া জীবকে করায় গাধা যতক্ষণ বন্ধ গাধার পিঠে এটু ওয়েট না দেবে গাধা এস গো হ্যাঁ। গাধা কখনো চলতে পারবে না আনন্দ হয় না গাধার পিঠে করে গা দাও চললো সংসার গাধা এগুলোকে যখন ফ্রি করে দিয়েছে ভগবান হচ্ছে তোদের এই দেহ দিয়েছি খালি ভয়জন করার জন্য ও দুধ দরকার বিয়ে করে নিয়ে দুই চারটে ছেলে মেয়েও তার ব্যাংক খোল ছেলে মেয়েকে এখানে এইসব পড়া লাস্টে গেল বাবাকে এই গলা টিপে মেরে ফেললো দূর হয়ে যা হয়ে গেল সব শেষ সংসার অপার সংসার সমুন্দ্র সেতু ভহে হগব স্বরূপ ভাগবত পুরুষো পুণম তলবর্ণম অপার সংসার সমুদ্র সেতু ভাজমে ভগবত भगवत स्वरूप्रह्म रूपे भगवान आलिकाले नाम रूपे कृष्ण अवता ज्ञान विज्ञान जामाण दीते गल खट्टांग राज मन खट्टांग नाम राज খাঙ্গ রাজে দেবতারা বললেন ভাযম হরিম রাজাকে বললেন কিছু আশীর্বাদ নাও তুমি খট্টাঙ্গ রাজা বললে আশীর্বাদ তো পরে নেব আগে আমার আয়ুটা তো বলুন বললে আয়ু দেখে বলে মুহূর্ত কাল আছে তোমার তাই নাকি তাহলে আর কি চেয়ে কি করবো আর চাওয়া পাওয়ার দরকার নেই এখন ভগবানের চরণে যেন আমার মন থাকে রাজ্যমশবান অভয়ম হরিম মুহূর্ত কালের মধ্যে ডিসন নিয়ে নিল সিদ্ধান্ত নিয়ে নিল কে খট্টাঙ্গ রাজ মুহূর্তের মধ্যে একটা সামান্য জিনিস যদি বলো জীবকে এটা ছাড়ুন এটা না ছাড়লে ভালো নয় বললে মহারাজ ছাড়তে পারি না কি করব পানটা ছাড়া যাচ্ছে না সব ছাড়তে পারে সব কিছু না কিন্তু এ বলে পানটা ছাড়তে পারে কিছুই ছাড়তে পারে না বদ্যজীবীর একটা সামান্য জিনিস ত্যাগ করতে মরে যাবে এত স্ট্রং অ্যাটাচমেন্ট কিছু তো ছাড়বে না কিন্তু এখানে বলছেন সর্বম উৎসৃহ্য সব অনায়াসে দেখ করলেন কে রাজ্য রাজধানী দাও চলাম সাত দিনের নোটিশ দেওয়া হলো সাত দিন পরে রাজন আপনি চলে যাবেন জগৎ থেকে এবার আপনি চিন্তা করুন কি করবেন সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে রাজ্য রাজধানী স্ত্রী পুত্র পরিবার সব ছেড় দেশ মুহূর্তের মধ্যে স্যার এবং মুহূর্ত মুহূর্ত সর্বমোর্জগত হরিম মুহূর্তের মধ্যে অভয় হয়ে গেল বিষয় তোমাকে ভয় দান করে বিষয় ভয় দান করে আজকে রক্ষা করবে বিষয়টা পাওয়ার জন্য চিন্তা কালকে বিষয়টা পেলে রক্ষা করার জন্য চিন্তা নানারকম চিন্তা তোমাকে ভয়ে আকুল করে দেয় তাহলে এইভাবে কি করছেন ধীরে ধীরে সুখদেব গো স্বামীজি পরীক্ষিত মহারাজকে বললেন যে খট্টাঙ্গ রাজা এরকম হয়েছে তোমার জীবনে যে এরকম অবস্থাটা এটা কোনো অপূর্ব কোন অসুবিধা নেই ভয় কিছু নেই অভয় তুমি প্রাপ্ত হবে এখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন এ ধারণাটা কি করে যায় প্রথমত মনটাকে কনসেন্ট্রেট করতে হয় ধারণাটা কি করে করা যায় আর কি বস্তুতে ধারণা করলে ভালো হয় এইখানে বলতে গিয়ে এবার শ্রী রাজ আস্তে আস্তে জিতেন্দ্র স্থুলে ভাগবত রূপে মনহ সন্ধারে ধিয়া মনটাকে কিভাবে তুমি নিয়োগ করবে মনটাকে নিয়োগ করবে কি করে সন্ধ্যারের ধিয়া সেই ওই জন্য বলছেন ধারণাটা কি করে মনটাকে কি করে কি বস্তুতে ভগবানের যে স্থুল রূপ আছে বিরাট রূপ এর মধ্যে আস্তে প্রথমে মানে এখানে যে সমস্ত সুখদেব গোস্বামীর শিক্ষার ব্যবস্থাটা এটা এত বিজ্ঞান ভিত্তিক যে জীবকে সুখদেব গোস্বামীকে একেবারেই কিন্তু বলতে পারতেন সেরাম কেন এর মাধ্যমে যে যেরকম অধিকারে সেরকম বিষয়টা বুঝবে উপলব্ধি করবে তারপর যদি পরম বিষয় যে সেটা যদি এটাতে মনোনিবেশ করবার জন্য যে ব্যবস্থা এটার কথা প্রথমে বলছি প্রথমে সুখদেব গোস্বামী বলছেন অন্ডকো সে শরীরে সপ্তাহরণ সংযতে বিরাট পুরুষ ধারণ করেছেন আবরণ আছে বিভিন্ন উপরে সেখানে ভগবানের বিরাট রূপ বর্ণনা করতে গিয়ে দু একটা শ্লোক আমি বলবো উচ্চারণ করবো সেটা বলতে গিয়ে যে পাতাল কেরকম পাতালটা পাত वैसे सुखदेव गोस्वाई बोले जाताल पादमूलं पठंत प्रास्ती प्रपदे रसातलम महातल विश्व गुल तला तलम वही पुरुष दे, दे जाननी सुतलम दे जाननी सुतलम विश्वमूर्तिदयम रुरुद, पुरुद्वयम এইভাবে বর্ণনা করছেন এই বিরাট পুরুষের পুরুষের পাতাল মে তসহি পাদ মৌল যে চরণ দেখছো বিরাট পুরুষের এটা পাতাল বুঝলে হ্যাঁ পাতাল মে তসহি পাদ এইভাবে আস্তে আস্তে রসাতল তলা তল পাতাল যা কিছু পাতা সব হ্যাঁ এই বর্ণনা আছে ঊর্ধ্ব সত্য লোক ভূর্ভ সনত্ব হ্যাঁ তারপরে এখানে অধলোকের যা কিছু বর্ণনা আছে সব কিছু এইগুলো সব ভগবানের বিশ্বমূর্তি এরা কল্পনা করার কথা বলছেন কল্পনা করার পর দ্বিতীয় অধ্যায় বলছেন সুখদেব গোস্বামী বলছেন যে এখানে যোগী পুরুষের পরম উৎকর্ষ প্রাপ্তি যারা যারা প্রথমে এই কথা ভাগবতে বলা হচ্ছে একটা হচ্ছে ক্রমমুক্তি একটা হচ্ছে সাক্ষাৎ মুক্তি বোঝা গেল কি বললাম এই জায়গাটায় এই এই অধ্যায় একটু কঠিন খুব অভিনেবেশ না হলে বোঝা যাবে না কাল পর্যন্ত খুব আনন্দে লাভিয়েছে আজ এ তো ওগুলো সব অনেক তত্ত্বর কথা গভীর এগুলো বুঝতে হলে অনেক মনকে শীতল করতে হবে এখানে বলছেন ভাগবতে ক্রমমুক্তি এবং সদ্য মুক্তি দুরকম কথা বলা শদ্য মুক্তি কারা লাভ করেন যারা ভজন করতে করতে যাদের কোনো কিছু আর প্রাপ্তির ইচ্ছা নাই সমস্ত বিন্দুমাত্র কোন তারা সমস্ত ভগবানের সমস্ত এই ভজন করতে করতে শদ্যমুক্তি লাভ করবে আর ক্রমমুক্তি যাদের এখনো পর্যন্ত কিছু ইচ্ছে আছে বিভিন্ন ভজন করছেন করতে করতে ওরা তখন কি করবেন বলবেন প্রথমে হয়তো স্বর্গলোকে গেল স্বর্গলোকে গিয়ে স্বর্গের এনজয়মেন্ট করলো সব ভুর ভুব হ্যাঁ তারপরে আরও পরে লাগছে জনতপমহা সেখানে সব গিয়ে প্রত্যেকটা লোকের কিরম কিরম আনন্দ আছে এগুলো সব অনুভব করছে তারপর গিয়ে ব্রহ্মলোকীয় তারপর ব্রহ্মার সঙ্গে পরে মুক্তি হয়ে যাব মুক্তির কথা বলা হচ্ছে বোঝা গেল যারা নিত্য সেবা প্রাপ্তি হবেন সেটা তো আলাদা কথা তাহলে মুক্তি দুরকম শদ্যমুক্তি আর ক্রম কথা অনেক বিস্তৃত আলোচনা আছে এখানে সুখদেব গোস্বামীজি সুন্দরভাবে এই বিষয়ে লোকের কাছে কেন এরা হাত পাতে কেন ভগবানকে বিশ্বাস করে না বলছেন যার দাতা হলো গৌর বিশ্বম্বর যার নাম ধরেছেন বিশ্বম্বর বিশ্বকে ধারণ পোষণ করেন বলেই তো বিশ্বম্বর যে বিশ্বম্বরকে তুমি প্রভুরূপে গ্রহণ করেছ তাহলে তুমি তোমার ভরণ পোষণ এগুলো চিন্তা করছো তুমি এগুলো তো বৃথা বলছেন ভচ্ছাদুন্ত যারা বৈষ্ণব তারা ভোজন আচ্ছাদন করা চিন্তা করেন কেন যশৌ দেব বিশ্বম্বর যে বিশ্বম্বরকে বিশ্বম্বর বিশ্বকে ধারণ পোষণ করেন যিনি সেই জগন্নাথ সে শচীন তাহলে দেব যে বিশ্ব রয়েছে তা ভোজন ভোজন আচ্ছা চিন্তা বিথা করবা বৈষ্ণবরা এখানে চিন্তা করে এইসব এইখানে এই জন্য বলছেন সুন্দরভাবে যে এখানে যে কসমাদ চুপচাপ থাকে আমরা বহুপাত বলেছেন আমার গুরুপাত পদ্মা পরমাংস শ্রেষ্ঠ জগতের কাউর কোন রূপ দোষ দর্শন করেন না কিন্তু আমার মুখ্য মূর্খকে কালকে আলোচনা করব তাহলে এখানে বলছেন ভগবানকে কি করে যা যোগী ভেতরের মধ্যে কল্পনা করবে সেখানের জন্য কিছু সুখদেব গোস্বামী বলছেন কে চিত সহ বলছেন কে দেব প্রুষম বসন্ত কেচি স দেহয় প্রশ মত বসন্তম চুর্ভুজ কঞ্জ রথাঙ্গ সচন চতুর্ভুজ কঞ্জো রথাঙ্গ শখ্য গদাধর ধারণা স্মরণী প্রসন্ন ভক্ত নলি না ক্ষণ কন্দ কদম্বিঞ্জল কপি শঙ্কা লসৎ হারো রত্ন হরিণ মায় গদ সফুরত হারো ভগবানের সুন্দর রূপের বর্ণনা যারা हृदय ए, ए लास्देव गोस्वामी सब वर्णना सब कर राजन तस्मा सर्वत्मा बोल तस्मा সর্বাত্মনা রাজন হরিহি সর্বত সর্বদা সতব্য কীর্তিত্যচ স্মর্তব্য ভগবান নির্তিত্যশ স্মর্তব্য ভগবান নিরাম মানুষের যদি সোনার কোন বস্তু থাকে কীর্তনের কোনো জিনিস থাকে স্মরণের কোনো জিনিস থাকে তো ওই পরম পুরুষ অদোখ যে বস ভগ সামাজ হি সর্বা স্রত্য কীতিভ্য স্মর্ ভগবিন বলে দিলেন সব কিছু পিবেন যে ভগবত আমন সথা মৃতা পুটে সুসংত পুনতি তে বিষয় বিদুষা বিদ বিদুষিত ব্রজি তৎ চর সোহা পিবা ভগবত আমন সত কথা মৃতনুটে সুসংতনতিদুষিত বিদুষিত ব্রজি তরণ সরোহা গুরুদেব বলছেন শিষ্যকে দেখো সেই জন্য তোমাকে বলছি যে অনর্গল সাধু সঙ্গে তে হরিনাম সংকীর্তন শ্রবণ পুটে সুসংহৃতম কেবল এই ডোকে ডোকে অমৃত পান করে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিস আর কোন বস্তু নাই তাহলে পিবন্তি যে ভাগবত আত্মনা সতাম কথাম মৃতম শবণ পুটে সুসংহৃতম অনর্গল যদি এই হরি কথা করে কি হয় প্রণন্তীতে বিষয় বিদুষিতা বিদুষিতা বিষয়ের বিষয়ের যে কলম সব মুছে দিয়ে যাওয়া গম গমনার্থে হ্যাঁ সেখানে বলছেন ব্রজন্তী তৎ চরণ সরু হান্তিকম ভগবানের চরণকে ভগবান চরণে গিয়ে পৌঁছে যায় বুঝে গেল ভগবানের চরণে পৌঁছে যায় ভগবানের চরণে গিয়ে আনন্দ উৎসব ব্যাস এবার তৃতীয় স্কন্ধে বলছেন যে যারা যারা বিভিন্ন অভিষ্ট লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ে মহারাজ আমার জন্য খুব ঐশ্বর্য লাভ হয় কেউ কেউ বলছেন আমার জন্য সুন্দর স্ত্রী লাভ হয় কেউ কেউ বলছেন আমার জন্য জড় বিদ্যা লাভ নানান ব্যক্তির নানান অভিলাষ আছে এদের অভিলাষ আবার পূরণ হয়ে যায় এদের অভিলা পূরণ হয়ে যায় এইগুলো পূরণ করাটা কাজ না বুদ্ধিমানের না দর্শন স্কন্ধ আলোচনা দেখুন নাক পত্নগণ সমস্ত হ্যাঁ সেখানে বলছেন ন সরগম না পুনর্ভবম কিছু চাই না আমরা আমি কিছু চাই না ন নাকিষ্টম না পুনর্ভবম থাকলে হবে না কিচ্ছু লাভ নেই সেই জন্য বলছেন এখানে এবার তারা সুখদেব গোস্বামী বলছেন আয়ুষ্কাম যারা দীর্ঘ আয়ু চায় তারা কি করবে যারা কাম যারা তেজস কাম কাকে পাওয়ার খুব তেজ প্রাপ্ত হবে আর যারা সব সমস্ত আধিপত্য চাইছে পাঠ করে আপনারা শুনুন শুনলেই বোঝা যাবে ব্রহ্ম ব্রহ্মবরচ কামস্তু য্রাহ্মণ প্রতি ইন্দ্রম ইন্দ্রিয় কামস্তু প্রজা কাম হ দেবী শ্রী কাম হে তেজ চাইবে বিভাব্য শ্রী কাম যে সৌন্দর্য কামনা করে দেবী কে ভজন কর মহালয়া আসবে কি বলে হ্যাঁ সব বলে না কি প্রার্থনা করে রূপম দেহি যশম দেহি যশো দেহি মা তরম মা তরম দেহি দেহি দেহি দাও দিকিরি দেত বড় ভিড়ি আর কেউ খালি দাও দাও দাও আর কি নাও নাও নাও নিয়ে যাও ভগবান সব নিয়ে আমার এই কাপড় কোপান কোপিনটা এটা নিয়ে যেতে আরো ভালো আমার ওটা থাক না ধুতে হয় ভালো হলো এটা হলো বৈষ্ণব জগতের যে উচ্চ ভালোবাসার কথা আর জগজগতের কথা চাইছে বলছেন দেবী মায়ন্ত্রী কাম তেজস কাম বিবাহ বসু বসু কাম বস নোদ্রান কাম অথ বেরজমান এইভাবে সব চাইছে অসিনৌ দেব পুষ্টি কাম ইলাম পুষ্টি চাইছে তুষ্টি পুষ্টি যে বলবে আমি নির আয়ুষ্কাম আয়ুষ্কাম সিনৌ দেব পুষ্টি কাম ইলা যাজ প্রচেষ্টা কাম হ পুরুষ রৌষী এইভাবে সব আস্তে আস্তে কাকে কাকে চাইলে কি কি বিদ্যা আর বৈষ্ণবরা কি করে বৈষ্ণবরা বলে নৃসিংহদেবের কাছে হ্যাঁ সি বাগঈসা যশ লক্ষ্মীর যশ্র হয়েছে বাকি যার বদনেতে বাগিসা বাক্যের দেবী সরস্বতী বসে রয়েছেন তাকে না ভজনে করলে বাজারে সরস্বতী ভজন করছিস মূর্খ সেখানে বলছেন বাগিসা যশ্বাদ লক্ষ্মীর যশো বকি লক্ষ্মী তো বক্ের রয়েছে আ সরস্বতী বাগিসা যশ্ববাদান হে লক্ষ্মী তাহলে তাকে ছেড়ে দিচ্ছিস নিসিংহদেবকে দরকার নেই জামেলা গণেশের কাছে যাচ্ছে সুড়োলা গণেশ আর সুড় গণেশ এগুলো সব বিভিন্ন দর্শন আছে এগুলো কে শুনবে লোক কই সেই সব মেধা সম্বন্ধে ইন্টালিজেন্ট লোকই নেই জগৎ এখনকার দিন তো লোক একদম বোকা ফুল অনেক পড়াশোনা করে কিছু জানে না ওই ওই টপিকটুকু যান আগেকার লোকের কত মেধা ছিল হ্যাঁ বিদ্যাসাগর ভজন করেন করেননি হরিভজন কিন্তু বিদ্যাসাগরের মধ্যে যে নলেজ ছিল খালি ব্যাকরণের নলেজ ছিল না আরো অনেক কিছু ছিল ভক্তিম ঠাকুর লীলা করলেন তার এ সুল অম্ল সুল হয়েছিল সে কিছুদিনই ডাক্তার সারাতে পারেন বিদ্যাসাগরের জানা ছিল সঙ্গে সঙ্গে ওষুধ বলে দিলেন মুলতান থেকে হিং নিয়ে হিং নিয়ে আসো এই সোহাগা এটা দিয়ে কি কি সব মেশালো। মিশিয়ে বললো এটাকে খেয়ে পঞ্চাশ টানা কটা গুলি করো এটা খেয়ে নাও ছাত্র অভিনয় করেছেন তো সেরে গেল তাহলে আগেকার দিনের লোকের কত কি দেখ কিছু নেই সব অন্যদিকে তো এনার্জিগুলো সব অন্যদিকে চলে যাচ্ছে সব সব মায়াদেবী হরণ করে নিচ্ছে তা কি করা যাবে সেই বলছেন এই যে বিদ্যা কামস্তক এই যে গণপতি দেব এই যে সুখ এটা কিসের লক্ষণ কিসের লক্ষণ এটা এটা বৈষ্ণব দর্শনে যেসব আলোচনা যদি কোনোদিন হয় তাহলে জানা যাবে কি অপূর্ব আর গণপতি দেব কোথা থেকে শক্তি পেলেন তোমার যে বিপদ তারিণী বিপদকে তাড়াচ্ছ গণেশকে পুজো করছো বিপদ তারি নির্বোধ করছো তারই দেবে বিপদ কি করে তারা বেরোবাবো আর গ্র্যান্ড তো হবে এক জায়গা থেকে ওপর গ্র্যান্ড না হলে কি করতে দাঁড়াবে তোমার হ্যাঁ বলছেন গণেশ কি করে শক্তি পেল যে নৃসিংহদেবের চরণকে মাথায় ধারণ করে তবে নিসিংহদেব নৃসিংহদেবের চরণদ্বয়কে মাসটাকে ধারণ করে তবে ও গণপতি বিঘ্নবিনাশ শক্তি লাভ করেছে বলেছে বিঘ্নবিনাশ এই যে শক্তিটা লাভ করেছে এটা কি জন্য নৃসিংহদেবের থেকে পেয়েছে সেটা তুমি ট্রেস আউট করলে না তুমি তো ট্রেস আউট করলে না অরিজিনাল রুটকস টা কি তুমি বোকা ছাড়া কি বিঘ্নান্তলমস্ব জগত ত্রয়স गोविंद मदिपुरुषम तमहम भजाम से गोविंद के भजना करुष तो गोविंद जर थे तो नृिंग बच्चे कुम्भे बेगे जगत प्रयस्व समस्त जगत बिनाश करे सूटा आधिकतार प्रतीक बोझा गया आध्याता केवल খুব সেন্সুয়াল অর্গ্যানগুলোকে পটু করে রেখেছি আমি শুকে নে আমি জেনে নেই যে ইন্দ্রিয়র দ্বারে জানবার যে প্রচেষ্টা ইন্দ্রিয়র দ্বারা আমি চোখ দিয়ে নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি এই যে নিজে চোখে নিজে কানে সব বুদ্ধি মানুষগুলো এগিয়ে বলে তারা নিজের ইন্দ্রিয়র উপর খুব আস্থা রেখেছে তারাই সবচেয়ে বড় ধোকা খায় যারা ইন্দ্রিয়গণের উপর ভরসা করে এই জগতের জ্ঞান আরোহণ করছে তাদের মতো ধোকা কেউ খায় না সবচেয়ে বড় ধোকা খায় কাক যেমন সবচেয়ে বড় চালাক ও চালাক এত চালাক পাখি। তাকে কোকিল ওর ওর বাসা থেকে নিজের বাচ্চাকে ডিমটাকে ফেরে আসে ও মূর্খটা ওই ডিমটাকে তা দিয়ে দিয়ে ফুটিয়ে দেয় আর ফুটবে যে পাকা হয় তাকে মুড়ে যায় ও বলে আমার বাচ্চাটা গেল কোথায় আর তোর বাচ্চা কোকিলের বাচ্চা ওর কত সুন্দর রূপ কুহু কুহু আর তাহলে দুটা এক কিন্তু তালে কি সুন্দর দেখো তালে এইখানে দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতার প্রতীক হচ্ছে গণপতি মহারাজ যারা এই সেন্স অর্গান গুলো ইন্দ্রিয়র ওপর ইন্দ্রিয় ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের উপর বেশি ভরসা রাখেন তারা অন্তিমে ধোকা খান অর্থাৎ পারেন না তারা পরবস্ত না সেই জন্য বলছেন উমা উমা উমা দেবীর কাছে যাও উমা উমার কাছে পাও শিব খুব ভয়ঙ্কর ব্যাস দাম্পত্য জীবন তুমি আমার আমি তোমার অকাম কাম उदारधी मोक्षकाम भक्ति योगेन पुरुषम पर आगे योग बुद्धिमान कार मोक्षकाम उदारधी जदि ब्रेन टाइम परिस्कार थे उदारधी मेधा तभी कि जाचुक सर्वकाम जी हौक मूल जैगा कर जगन्नाथे तो परम पुरुष बस रही सब ये भावते सनक ऋषि बोल आह महाभगवत सुखदेव गोस्वामी महाभगत परीक्षित महाराज सम्बन्धे बोल परीक्षित महाराज পরীক্ষিত মহারাজ তার কাছে হরি কথা শোনাচ্ছেন সোনকাদি ঋষি বলছেন এই যে পরীক্ষিত মহারাজ এতো পাণ্ডবত ভাগবত তিন চার জায়গায় এস মহাভাগবত এই মহাভাগবত মহাভত ভগবতের লক্ষণ আছে বলছেন সোনকাদি ঋষি বলছেন সবই ভাগবত রাজা পাণ্ডবে মহারথ বালকির কৃষ্ণ কি কিরামে বাচ্চা বেলায় যখন খেলা করতো তখন সে কৃষ্ণ কীরা করত কৃষ্ণের পুতুল নিত্যানন্দ বউ যেমন এই রামলীলা করতেন এই করতেন আমরা ছোটবেলায় করতাম এভাবে রাম রাবণে যুদ্ধব এইসব খেলা গদা বানার লম মারামারি এখন এসব নেই ঝুলন করব কত আস এতে দর্শন ভালো হয় লোকগুলো মনে করি এরা মূর্খ সময় নয় তা নয় বাস্তবিক দেখে যে এইগুলো যারা করে তাদের অনেক অনেক ওপরে ওঠে হৃদয়টা এখন আস্তে আস্তে হৃদয়টা কাব্য হয়ে যাচ্ছে ছোট ক্ষুদ্র হয়ে যাচ্ছে এত ছোট সংকীর্ণ হয়ে যাচ্ছে সব হয় এগুলো সব করতে হয় ঝুলন দোল এগুলো খেলতে হয় এগুলো না করলে আস্তে আস্তে কিন্তু সেই শিশুর মধ্যে যে যে বাস্তব হৃদয়ের যে দর্শনটা যে একটা উদার ভাব সেটা আসবে না সংকীর্ণ বুদ্ধি চলে আসবে আসবেই সেই জন্য বলছেন যে এই বাচ্চা ছেলে বাচ্চা অবস্থায় যখন এই মহারাজ খেলা করত তখনও কৃষ্ণ কীরা কৃষ্ণকে নিয়ে খেলা করত। আর গুরু গায় গুণ দারাহা সতাম সরহি সমাগমে এবার এবার বলছেন ঋষি এবার বলছেন আচ্ছা এই জগতের লোকরা যে এত কাজে ব্যস্ত হয়ে রয়েছে আচ্ছা গাছপালাগুলো কি নিঃশ্বাস নেয় না ওরাও তো শালক ক্রিয়া করে ফটো এরা করছে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তরব কিংনজীবী গাছ গাছপালা তো বেঁচে রয়েছে দ্রুম জন্ম ভাইজ গাছপালাও তো মেছে রয়েছে বৃষ্টি তাপ সব হচ্ছে ভাগবত বলেছিল হ্যাঁ এবার প্রাণ আছে এরই তো কথা যখন ডারউইন বলে দিল আশি লক্ষ জনই আমি পেয়েছি আর লাস্টে মন্তব্য করেছে আমার জীবনের সব রস শেষ হয়ে গেছে খোঁচা খোঁচা দাড়ি বৃদ্ধ মরার সময় এই মন্তব্য করেছে আমার জীবনে যা কিছু আনন্দ রস সব শেষ কেন সারা জীবনে ওই ছোটবেলা থেকে ওই আবিষ্কারে ওই লেগে জঙ্গলে জঙ্গলে সবকিছু কিন্তু আশি লক্ষ পেয়েছে কিন্তু ভাগবতে বলে চুরাশি লক্ষ আর চার লক্ষ খুঁজেই পেল না অত অত কি পারে নাকি সম্ভব আমাদের পদ্মপুরাণ জানিয়ে দিয়েছে জলজান স্থাবরা স্থাবরাবিংশ লক্ষ হ্যাঁ পক্ষী নাম দশ লক্ষণম পক্ষী নাম দশ লক্ষ নাম ক্রিময়ুদ্র সংখ্যায় বোঝা গেল কি বললাম ক্রিময়ুদ্র সংখ্যায় আক্ষাণী পশবাহ চতুর লক্ষ মানবাহ এবার অ্যাড করো যোগ করো কত হলো বলো যোগ করো মানব মা মেন্টালি যোগ করতে পারবে কেউ কি কি বললাম জলজা নব লক্ষি শ্রাবরা বিংস লক্ষ হ্যাঁ বলে এলাম পর্ব পক্ষী নাম দশ লক্ষ নাম ক্রেময়ুদ্র সংখ্যা রুদ্র মানে একাদশ রুদ্র এই জন্য এগারো এগারো লক্ষ হ্যাঁ আর ত্রিশ লক্ষ সব যোগ করে দেখবে চুরাশি লক্ষ হচ্ছে তারা কিরকম ভবিষ্যৎবাণী করা আর তুই বলবি নিত্য সিদ্ধত। কিন্তু যার ওই নিজের জীবন শেষ করো আশি লক্ষ পেয়ে গেল বাকি চার লক্ষ আর ট্রেস অফ করতে পারে সম্ভব নাকি মানুষের কোথায় মানুষের এই জড় বুদ্ধি আর কোথায় সেই অপ্রাকৃত সম্ভব ন এইভাবে সুখদেব এই যে সনকি বলছেন গ্রামে গাছগুলো কি জীবিত নেই আর কামারের যে ভস্তা আছে ভস ভস করে হাওয়া দিচ্ছে ওটাও কি নিঃশ্বাস নিচ্ছে না আর তুমিও নিঃশ্বাস নিচ্ছ তোমার সঙ্গে কি ডিফারেন্স গেল কি বল কামারের ভস্তাটা তোমার তো শরীর হয়েছে এর কি মূল্য আছে তোমার অন্তিমে মৃত্যু আর কি তাই যে এখানে বলছেন যে কামারের ভস্তাটা এটাকে নিঃশ্বাস গ্রহণ করে না করে তো করে আর গ্রামের যে পশুগুলো আছে এরাও তো খাওয়া দাওয়া করছে আর বিষ্ঠটা ত্যাগ করছে করছে না এরাও খাওয়া দাওয়া করে বিষটা ত্যাগ করে এই জন্য বৈশিষ্ট্যমুনি সুন্দরভাবে বলেছেন না এটা শুনলে দুঃখ হয় দুঃখ হয় না লোকে কিভাবে গালাগাল দিয়েছে সবগুলো দুঃখ হয় বৈশিষ্ট্যমনি বলেছে খুব গালি দিয়েছে বৈশিষ্ট্যমুনি বলেছেন এগুলো কি দাম আছে এ মানুষের পশুর সঙ্গে কোনো পার্থক্য নেই এখানে বলছেন তাই ন খাধি কিম কিং গা মে পশবরে হ্যা তো সব খাওয়া করছে বিক্রম জেন শ্রেণন্ত করণ পুটে নসি বলছেন বেলে বতুক্রম বিক্রমান্ত করণ পুটে নস্য যে মানুষ এই কর্ণপুটের দ্বারা ভগবানের কথা মৃত্যু পান করছে না এটাকে গর্ত বলা হয় যেখানে ব্যাংকটা রাস্তার মধ্যে গ্যাং এই সাপ বুঝে যায় সাপ বুঝে ওর ঠিক ট্রেস ধরে পেল ধরে খেয়ে নেই করবে সেই জন্য এখানে সুন্দরভাবে বলছে। বলছেন জিহা সতী দারদিকে এই ভগবান কৃষ্ণ জগন্নাথের কথা যে জিউহা কীর্তন করে না সেটা কি সে জিহাটা কি ব্যাঙের ভেগ ব্যাঙের মতো জীব এই জিহার কোন আরে মাথাটা মাথাটার কি দাম আছে এত ভারী দেহের মধ্যে ভারী কিন্তু সবচেয়ে মাথাটা ভার হরম পট্ট কিরীট জুস্টম ন নমেদ মুকুন্দম যে মাথাটা মুকুন্দ জগন্নাথকে দণ্ডবোধ করছে না সেই মাথাটা থাকলেই বা না থাকলেই বা কি মোড়ে জাতি ভারহ পরম পট্ট কিরীট জুষ্টম অপি ন নমেদ মুকুন্দম মুকুন্দে দণ্ডবধ করে না তো সেই মাথাটা কি আছে বলে পাগড়ি জড়িয়ে রেখে যাওয়া সিলকের সিল্কের পাগড়ি সুন্দর তো ওই বিয়ে করতে যাবে মাথায় পাগড়ি জড়িয়েছে তো মা ওই মাথাটার কোনো মূল্য কৃষ্ণকে দণ্ডবধ করে নি আর কি মূল্য আছে চোখটা কোনো মূল্য এইভাবে ধীরে ধীরে এই চোখটা পালকের মধ্যে চোখ থাকে না একটা বলে ওই রকম চোখ যে চোখ কৃষ্ণকে দেখেনি জগন্নাথকে এসে দেখে না সেই চোখটা কি মূল্য যাহা যাহা নেত্য পরে রক্তমান শোষপুরে ওই একটা মেয়ে ছেলে যায় কি সুন্দর এইসব নজর আসবে যাহা যাহা নেত পরে রক্ত মাংসে আর কিছু করে রক্ত আর মাংস দেখছি চারিদিকে আর বিষ্ণুর নীক্ষো ক্ষেত্র যে কোনোদিন ভগবানের ধামকে ভগবানের মন্দিরকে পরিক্রমা করেনি তার এই পা এই শরীর গাজ সেটা গাছের সমান গাজ যেমন বৃক্ষ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে না আর তার জীবন বেকা, তে জল সংসার পরিক্রমা করল ভগবানের মন্দিরও পরিক্রমা করবে না ধামও পরিক্রমা করবে না কিছু না সেই হচ্ছে পা নেনাম নিন তৌ দুমজন্ম ভাজৌ, ক্ষেত্রানি ক্ষেত্রানী নান ও ব্রজত হরের যৌ হরির ক্ষেত্রকে যে পরিক্রমা করে নাই তার পা কি আছে হ্যাঁ জীবন ছব জীবিত অবস্থা সে মৃত কি বলছেন জীবন ছব ভগবতা বর্ণ ন যা তোমার তো যস্তু যে ভগবতা রেণু ভগবানের যে ভক্ত তাদের চরণ ধুলি কখনো নেয়নি সে তো জীবিত অবস্থা মৃত সে বেঁচে থাকলেই বাকি মৃত্যু হলেই বাকি এইভাবে হয়েছেন তারপরে বলছেন ভগবানের কথাতে ভগবানের কীর্তনেতে যার কোন হৃদয় বতে যদ্গ্রিজমানো হরি নাম ধেবি নবিক্রিয়ে তাকার নেত্রে জলম গাত্রুহে সুহর্ষ গায়ের মধ্যে রোমাঞ্চ জাগছে না চোখে জল আসছে না কোনো কিছু হচ্ছে না হৃদয়টা একেবারে পাথর হয়ে গেছে সারম তদস্মসারম হৃদয় অপরাধ করলে পরে এরম হয় সাধু বলেই যাচ্ছে কিন্তু ওই কথা ওই আনন্দ হৃদয় স্পর্শ করছে ওই লোক দেখানো বলে কিন্তু হৃদয় স্পর্শ করছে না কেন করছে না বলে এই কারণে তার হৃদয় অপরাধ এত বিষয় ভোগ করেছে এত অপরাধ করে হৃদয় পাশান হয়ে গেছে জানাল এই অপ্রাকৃত জগতের কথা গৌর নিত্যানন্দ বলবার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে গৌর যে তারা এখানে এসছে কি আশ্চর্য এইবারতে এই ধরনের সব বললেন পরীক্ষিত মহারাজ বলার পরেতে এবার চতুর্থ অধ্যায়েতে এবার সৃষ্টিবর্ণার আরম্ভে সুখদেব গোস্বামী চরণ করছে মঙ্গলাচরণ করছেন সে আবার কি কর ভাগবত হয়ে গেছে ব্যক্তি ভগবানের কথা বলতে আরম্ভ করে দিয়েছে প্রথম থেকে আর মনেই নেই যে আরে বন্দনা করতে হয় বন্দে গুরুপ বন্দনা বন্দনা মনে মনে তাদের বন্দনা তো করাই ভগবানের সঙ্গে যারা যোগ দিতে কি বন্দনা এইখানে আবার এসে এখানে নতুন করে মনে পড়ছে এই বিশ্বকে কিভাবে সৃষ্টি করেন কিভাবে পালন করেন কিভাবে রক্ষা করেন আর কি আশ্চর্য ব্যাপার এগুলো সব হরে ভগবত ব্রাহ্মণ হরির ইবা ভাতি জন্ম থেকে শুরু করে ভগবান জন্মলীলা তো করেন সবকিছু করেন আর সমস্ত শক্তিকে নিয়ে কিভাবে তিনি সৃষ্টির রচনা কার্য পালন কার্য সব করেন এগুলো সব জানবার জন্য প্রশ্ন করেছেন পরিক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন আর এই প্রশ্ন করার পরে গোস্বামী উত্তর দিবেন প্রতি বক্ত্রম প্রচক্রমে। মানে ইতি উপামন্ত্রিত এইভাবে যখন আস্তে আস্তে প্রশ্ন করলেন কি জানতে চাইলেন রাজা পরীক্ষিত মহারাজ সেই সময় ভগবানের গুণাবলী পরে হৃদয় ছাপড় আসে না বারকে বার আসে বার আসে জল ফুলে ওঠে হৃদয়টা ফুলে উঠছে কত কত হয়ে যাচ্ছে গুণানুকথনে হরে হে ঋষি কেশম অনুস্মৃত ঋষি কেশ এর কথা এবার আসছে করতে করতে তার স্মরণ করতে করতে হৃদয় গদ হচ্ছে আর তারপরে শুরু করলেন সুখদেব গো স্বামী বন্দনা করছেন ভগবানকে তার দু চারটে আমি করব যেগুলো খুব সুন্দর লাগবে কিন্তু বিশ্বাস ব্যাখ্যা করা যাবে না সময় অল্প যার ভাগ্য আছে সেই রকম অনর্গল ভাগবত কথা শুনতে শুনতে সেই সব কথা পার পাবে নম পর্যূয়সে সদুদ্স্থপল বতমনি এই ভাই বলছেন কীর্ন যৎসন যদিচ্ছ বন্দনম যদারহনম লোক সদ বিধু নীতি তৈ শুভদ্র শসে নমো নম যৎকীতনম স্মরণ যদীক্ষণ যদ বন্দন যদ শ্রবণ যদ রহণম লোক সুনোতি কলমসম তুভদ্র শবসে নমো নম বাছা দুর্গ কে পাথন্ পতি পাবনে বৈষ্ণবে